হচ্ছে এবং আমি সুস্থ করে তুলি জন্মান্ধকে আল্লাহ আবর আসাম এবং শ্বেতাঙ্গী ডাক্তাররা এই দুইটা রোগের কোন চিকিৎসা দিতে পারত না হাজরতা আলি ইসলামের মাধ্যমে এই দুইটা মোয়াজা বিশেষভাবে প্রকাশ করা হয়েছিল তিনি পঞ্চাশ হাজার মানুষকে সুস্থ করছেন তবে এটা হা মিনাল এই কথাটা এখানে লিখে রাখো প্রয়োজন একেবারে এবং আমি মৃতদেরকে জীবিত করি আল্লাহর ইচ্ছায় খণ্ডন করার জন্য ভিন্ন করে বিদ কথাটা বলা হলো আজিক এটাও মিনাল ইসরাইলিয়াত যে আজার নামে হজরতা আলিহ ইসলামের এক বন্ধুকে তিনি জীবিত করছেন এক বুড়ির ছেলেকে অবনাত আসের অসর উসুলকারী এক ব্যক্তির মেয়েকে মানুষের কাছ থেকে যে অসর উসুল করে এই আসের মেয়েকে এই যে এখানে যে তিনজনের কথা বলা হলো আজার ইবনাল আজুজ আর ইবনাতাল আসের তারা দিন জীবন যাপন করছে এবং তাদের মিনাল ইসরা তো ইসরা ইলিয়াতের ব্যাপারে প্রথম দিন বলছিলাম তিন কিসিম এগুলো কোন সহি আসে নাই যেহেতু আসে নাই অতএব এগুলো নুক এর পর্যায়ে পড়বে ঈসা আলহ ইসলামের ব্যাপারে আমরা মহাজে এতটুকু পাইতেছি ও হিল মাউতা হ্যাঁ তিনি মাউতাদেরকে প্রয়োজনটা কি সবাই পড়েনিও খুব মুফিদ তা ইবনে কাসিরের মুকদ্দমাটা খুবই মুফিদ এটা করে ফেল আগে বলছিলাম আবার বললাম এবং যা জমা করে রাখো তা আমি বলবো আইনহু যা আমি দেখিনি যা পরে খাবে এবং যা খেয়েছে সেটা তিনি আগে বলে দিতেন إن في ذلك المذكور لايه لكم ان كنتم مؤمنين وجئتكم مصدقا لما بين يدي قبلي من التوراة امر পূর্বে যে কিতাব রয়েছে তার সত্যায়নকারী রূপে আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি বা এসেছি ولي اوحلل لكم بعض الذي حرم عليكم এবং তোমাদের উপর যা হারাম করে দেওয়া হয়েছে তার কিছু কিছু বিধান হালাল করার জন্য আমি তোমাদের কাছে এসেছি করে করে এবং পাখি হালাল করছেন যেগুলোর পাঞ্জানাই আর কেউ কেউ বলেন যে এখানে যে আল্লাহ বললেন তাহলে এটাই বলতেছেন কিছু হারাম করে দিয়েছি এটা মত না বরং যেগুলো আসলি ভাবে হারাম সেটা তো বাদ সেটা তো হারামই থাকবে কিন্তু যেই হারাম হরমটা তারি এই যেই জিনিসগুলো হারাম সেই সব জিনিসকে হালাল করা হয়েছে আর যেগুলো উদ্দেশ্য তাদের কথা মোতাবেক জামি মানে হইলো ওই সব হারাম যেগুলোর মধ্যে তারি হয়েছিল কথাটা বলছো তো না এই কথাটাকে আবার আনা হলো গুরুত্ব দেওয়ার জন্য এবং সামনের কথাটাকে যেন এটার উপরে প্রয়োগ করা যায় বলি না এই কথাটার উপরে সামনে কথাটাকে বলা যায় যে আমি তোমাদের কাছে নিদর্শন নিয়ে এসেছি এমনি আসি খালি হাতে আসেনাই এবার রসুল্লাম কে না আলি ইসলাম যখন তাদের পুকুরি জানতে পারলেন বুঝতে পারলেন মানে তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইমান আনে নাই অল্প কিছু আনছে আমি তো আল্লাহর কাছে চলে যাচ্ছি বা চলে যাবো না যেন আমি আল্লাহর সাহায্য করতে পারি মানে আমার পরে যেন আল্লাহর দিনের নুসরতের ধারাটা চালু থাকে কে হবে আমার সাহায্যকারী তখন হজরত আলী ইসলামের সাথে আল্লোকটা হবে কথাটা হবে আনসারির সাথে যে কে আমার সাহায্যকারী হবে তাহলে সাহায্যকারীদের মাধ্যমে আমি আল্লাহর দিনে নসরত করতে পারবো মানে আমি তো চলে যাচ্ছি কিন্তু আমার সাহায্যকারীরা যদি আল্লাহর দিনের নসরত করে তাহলে সেটা তো যেন আমি আল্লাহর দিনের নসর করতেছি হাওয়ারিগণ বললেন তারা হলেন হজরত আলিহালামের একান্ত সহচর যারা আসফিয়া ওষা এখানে এ কথা বলে থামবা একটা কমাদও আমানা বিহ এটা হলো হুম এর খাবারে থানি হাজে ইসা আলী ইসলামের উপরে প্রথম দিকে যারা মুসলমান হয়েছেন তারা ওকানু ই আশারা রজুলা তারা ছিলেন মাত্র বারো জন অন্য রেওয়ায় আসছে উনত্রিশ জন এখানে রজুলার পর একবারে দাঁড়িয়ে দাও এরপরে মিনাল হাউরি এটা ভিন্ন কথা যে দেখো আছে হাদাল আল ইসম মুস মিনাল হাউর এটা হলো হাওয়ার ইউন শব্দের এই লবজি তাকিক বলতেছেন হাওয়ার এই শব্দটা মুস্তাক মিনাল হাউরি অবাউ কেউ কেউ বলেন হাওয়ারি এই জন্য বলা হয় যেহেতু তারা ছিলেন ধোপা। ইউ হ্যাভনা তারা কাপড় পরিষ্কার করতেন ইউ হ্যাভ তারা যেহেতু কাপড় সাদা করতেন এই মুনাসাবতে তাদেরকে বলা হতো হাওয়ারি ইন বা হাওয়ারি ইউ হাওয়ারি ইউ মানে কাপড় সাদা এটা একটা অজে তসমিয়া আরেকটা অজে তসমিয়া কেউ বলা হয় কেউ কেউ বলেন যে সুম্মু সুমুবিহি লিবায় বিহীম যে তাদেরকে হাওয়ারি বলা হয় লিবায় বিহীন যে তাদের পোশাক আশাকও ছিল সাদা এবং তাদের দিলটাও ছিল সাদা এই আপনি আমাদেরকে সাক্ষ্য দানকারীদের সাথে তালিকাভুক্ত করে নিন তালিকাভুক্ত করে নিনা সাক্ষ্যদানকারীদের সঙ্গে আমাদের সাক্ষ্যকারী তারা হজরত আলী ইসলামের বিরুদ্ধে চক্রান্ত শুরু করলো ওমা কার্লাহ তাদের সঙ্গে কৌশল অবলম্বন করলেন ধোকা দিয়ে হত্যা করে ফেলবে ঈদ ওয়াক্কালু বিহি মান যে তারা ঈশা আলী ইসলামের উপর নিয়োগ করলো এমন ব্যক্তিকে অথবা ব্যক্তিদেরকে মান দুটাই হইতে পারে ওয়াহেদা হইতে পারে জমা হইতে পারে এমন ব্যক্তিদেরকে তারা নিয়োগ করলো কিছু কৌশল অবলম্বন করলেন কি আল্লাহ আলহ ইসলামের আকৃতি ঢেলে দিলেন ওই ব্যক্তির উপর যে তাকে হত্যা করার ইচ্ছে করলো তখন আল্লাহা আলহ ইসলামের আকৃতি দিয়ে দিচ্ছেন তাকে আল্লাহ ইসলাম কে তুলে নিলেন আল্লাহ সর্বোত্তম কৌশলী সর্বশ্রেষ্ঠ কৌশলী সেখানে আল্লাহ ঈসা আলিয়াস উঠাই নিয়েছেন তো যারা ঢুকছে ওদের ওরা যখন আবার বের হয়ে আসে ঈসা আলাহ পায় নাই যখন বের হয়ে আসছে তখন যারা বাহিরে অবস্থান করতেছিল যে ঈশা ধরে নিয়ে আসবে আর ধরে আসলে তারা হত্যা করবে যখন ওরা বের হয়ে আসছে বের হয়ে আসছে পরে যারা বাইরে অপেক্ষা করতেছিল তারা ওদের মধ্যে হাত পা জামা কাপড় ব্যতিক্রম আর আমাদের এই সাথীটা কোথায় কিন্তু এটাকে তারা পরে গোপন করে ফেলছে বাইবেল শেখ ওর আন তাকিসের একটা কিতাব আছে রহমতুল্লাহ কিরা নবীর একটা কিতাব এজহারে হক হকে অনুবাদ আলোচনা বাংলা অনুবাদ হয়েছে মনে হয় কি যেন খ্রিস্টবাদের স্বরূপ নাকি যেন এই নামে মনে বাংলাটা হয়েছে ওইটা ওইটার মধ্যে খ্রিস্ট ধর্ম সম্বন্ধে মোটামুটি ধারণা আছে কেউ জানতে চাইলে ওখানে দেখতে পারবো এটা হল ওয়াকে প্রথমে হয়েছে এরপরে হয়েছে পরে ওমা কারো এরপরে মুসানব্দ বলে একেবারে তো প্রথমে আল্লাহ তালা এটা বলছিলেন এরপরে ঘটনা হয়েছে যে তুলে নিয়েছেন দুটা অর্থে আসে একটা হলো মৃত্যু দেওয়ার অর্থে আরেকটা হলো শুধু তুলে নেওয়া শুধু তুলে নেওয়া কোরআন ক্যামিমের অন্য জায়গায় ঘুমন্ত অবস্থায় তাওয়াফি শব্দটা আসছে কি একটা এখানে এই কথাটা আসছে যে এখনো যে মারা যায়নি তো ঘুমন্ত অবস্থায়ও এই তাওয়ি শব্দটা ইস্তেমাল হয়েছে সেই অর্থে এখানে হয়েছে মানে এটা এটা এই আয়াতটা দিয়ে ওদের কেউ কেউ এই দলিল দিতে চায় যে আল্লাহ তালাতে এখানে শব্দটা বলছে আর তাও শব্দটা আরো জন্য আসে আপনার এটাকে কেন এনকার করেন তো এইটা রদ করতে আমরা এটা বলি আর এরপরে তো আহাদিস কত আছে যে হাজির আলাইসলামের নজুলের উপরে কবজা করে নেবা ইলাইয়া এবং আমি আপনাকে তুলে নেবো তো কথা একই আর কেউ কেউ বলেন এবং আমি আপনাকে দূরে রাখবো পবিত্র রাখবো এবং যারা আপনার অনুসারী হবে তাদেরকে আমি যারা আপনার সঙ্গে মুসলমানদের মধ্যে এরা হলো হাতিকে মোতাবে যারা আপনার সঙ্গে কুফুরি করে তাদের উপরে প্রবল রাখব। এরা কারা ইয়া আলু যে ইয়া আলু এর ফাইল হলো আল্লাহ উপরে প্রবল থাকবে বিল হজ্জাতের দিক দিয়ে প্রবল থাকবে এবং ওই যুদ্ধের মধ্যে আর ওই একবার পর এখন পর্যন্ত তারিখের মধ্যে এটা স্পষ্ট কখনোই না মুসলমানদের উপরে স্থায়ী গলাবা হাসিল করতে পারছে না খ্রিস্টানদের উপরে স্থায়ী গলাবা হাসিল করতে পারছে অল্প সময়ের জন্য একটু সামান্য এক দুই জায়গায় একটু গলাবা হাসিল করছে এটা ওই আম হুকুমের খেলাফ হবে না অথবা কখনোই এটা হয়নি যে থাইভাবে খ্রিস্ষ্টাদের উপর জয়লাগ করছেবে বা মুসলমানদের উপর এটা কখন নে হয়। বরং ওরাই খ্রিস্ষ্টাদের হাত মা খেছে মুসলমানদের হতে মাই খেছে সামরা ইনসাললা খবে এই অবস্থা চলতে। এলা আমলতে আমা বে বল। তোমা এলা মজরাকম ফ আম বাই নাকুম ফিমা কুম তুম ফি তাতালিফ না আমর দিন। ফ আমমাল লাদি না ফারু আদদ বহুম আদাবাং স্দীদা আমি শাস্তি দেবো তাদেরকে আমি তাদের পুরস্কার পুরোপুরি জড়িয়ে ধরছেন তার মা ও বা কে দেখেছেন কেয়ামত আমাদেরকে আবার একত্রিত করবেন মানে পরে আমি যখন আসবো তখন তো আপনি থাকবেন না এই জন্য যখন একত্রিত করবে সেটাই বলছেন তাজ মাউনা وكان ذلك ليله القدر ببيت المقدس اي ঘটনাটা ঘটেছিল বাইত আল কদরে বাইতুল মাকদিসে وله ثلاثون و30 سنه تقن حضرت عيسى عليه السلام এর বয়স وعاشت امه بعده 6 سنين 6 سنين তারপরে আরো 6 বছর حضرت مريم عليه السلام জীবিত ছিলেন وروى الشيخان حديثا انه ينزل قرب الساعه এই যে এখানে যতটুকু কথা বললেন এটা তো তিনি হাওয়ালা ছাড়া বলছেন তো এটা সহি তিনি প্রকাশ করছেন যে হাফিজ সহিদির মতো এমন একজন ব্যক্তি তিনি এখানে কিভাবে একবারে দাউদের একটা সরা সেখানে গিয়ে তিনি সুইয় এই কথা থেকে রুজু করছেন তো এই যে এই কিতাবের মধ্যে যে ৩৩ বছরের কথা এসে গেছে আর অন্যান্য আরো একটা কিতাবে আসছে সরহে আরেকটা কিতাবের আসছে যে ঈসা আলী ইসলামের বয়স ছিল তেত্রিশ বছর পরে লেখা গিয়ে তিনি এটা থেকে রুজু করছেন ব্যাপারে কাশ্মীর রহমুল্লার তাহি কতকে বলছিলাম যে রাফা এর সময় হাজত ইসা আলী ইসলামের বয়স ছিল তা কি কি কৌল মোতাবেক যেটা কাশ্মীর রিমুল্লা বলছেন হাফিজ ইবন হাজার আসকালানিও তার যে দিয়েছেন সেটা কত আশি চল্লিশ বছর বয়সে তিনি নবো পাইছেন আরো চল্লিশ বছর জীবিত ছিলেন আশি বছর সাত বছর হজরত মাহদি সঙ্গে থাকবেন এরপরে একা একা থাকবেন মানে মোট চল্লিশ বছর সামনে আবার জীবিত থাকবেন তো এই মোট ওনার বয়স হবে কত বছর এটা একদম তা একশো বিশ বছর হ্যাঁ একশো বছর তো দেখো হাসির লম্বা বলছে পড়লাম না পূর্বে তিনি আবার দুনিয়ায় আসবেন্লাম তিনি আসবেন একজন উন্মতি হিসাবে বাকি ওনার নবুতের মর্যাদা মাকাম সেটা ঠিকই থাকবে কিন্তু এখানে তিনি আসবেন রসুল সাল আলী আসলামের উম্মত হিসেবে নবুতের মাকাম থাকবে ওনার নবী থাকবেন এমন না যে নবুয়ত সলভ হয়ে যাবে এমন না তিনি এসে প্রথম কাজে যেটা করবেন নামাজটা পড়বেন নামাজটা পড়ে এরপরে এই ওনার সঙ্গে যারা ছিল হবেন মুজাহিদিন সবাই কিনে দজ্জালের দজ্জালকে ধাওয়া করবে তো দজ্জাল যে ঈসা আলী ইসলামকে দেখেই হাদিসের মধ্যে আসছে একদম মোম যেভাবে গলে যায় এইভাবে সে গলে যাবে মানে একদম শক্তি সামর্থ্য সব শেষ হয়ে যাবে এরপরে সে দোর দেবে যে একটা জায়গায় গিয়ে সে হত্যাটা করবে যাওয়া নাম হল লুদ্ এই জায়গাটা হলো ইসরায়েলের এই সামরিক বিমানঘাটি তো ওখানে সে যাবে ওখানে গিয়ে শেষ করবে তাকে তো এই যে দজ্জালকে হত্যা করবে খিনজির খিনজির হত্যা করবেন এবং ওয়াইসিরো সালিম এবং সলিম ভেঙে ফেলবেন এবার ওই সময় যারা খ্রিস্টান থাকবে সবাই হাজার ইসার ইসলাম কাছে মুসলমান হয়ে যাবে এবং তিনি করে দেবেন হ্যাঁ ক্রুশ ক্রুশ যেটা পরিমাণও নাই ওরা এই যে এটাকে তারা কত পবিত্র জিনিস মনে করে না আসলে তারা পবিত্র জিনিস মনে করেন এই তারা গলায় যে এইসা আলী ইসলাম এই নিজের জানটাকে বিসর্জন দিয়ে আমাদের সবাইকে পাপ মুক্ত করে ফেলছে ওদের ধারণা এটা তো সেই হিসাবে এটা যেহেতু কত পবিত্র জিনিস এটা কত পবিত্র জায়গায় রাখা দরকার না কিন্তু এমন একটা অপবিত্র জায়গায় রাখছে দুনিয়ার সব মানুষ জানে একটা অপবিত্র জায়গা কি বলতেছে বুঝো নাই আরে হলিউড কিসের নাম ওয়াদা উল জিজিয়া আরে তাদের ওই যে আন্তর্জাতিক চ্যানেলের চ্যানেল এর নাম টিভি চ্যানেল না কি বলে এগুলোকে না সিনেমা বানায় যায় ওইটার নাম তার রাখছে হলিউড দেখো এই যে তাদের একটা ধর্মীয় একটা শেয়ার এটা নাম রাখছে এমন একটা খারাপ জায়গা। মনে করো কোনটা মুসলমান সে যত খারাপ মুসলমানই হোক কোনটা মসজিদের নাম দিয়ে এরকম কোন সিনেমা হল এর নাম রাখবে মুসলমানের নাম রাখবে কোনটা মসজিদের বা কোনটা বুজুর্গের নাম দিয়ে অন্তত যেই লোককে মনে কর ইহুদিরা তো এটাকে তার আসলে পবিত্র জিনিস মনে তাদের ধারণা আর কি তারা এটাকে গলায় ঝুলায় এবং তাদের যে কবর উপরে এটা লাগাই রাখে তারপরে ওই তারা যুদ্ধ যেখানে যুদ্ধযুদ্ধ করে সেখানে এটা লাগাই রাখে একেবারে পবিত্র জিনিস তাদের এটা কিভাবে করবেন মানে হুজুরে বলে গেছেন যে ওনার হাত দিয়ে এটা হবে অতএ জাহির করবেন আসলে হুজুরে আগে বলে গেছে সেই কথা মোতাবেক সেটা রহিত হবে মানে এমনি তো সবাই নিয়ম হলো যে কাফেররা তোমরা মুসলমান হলে আলহামদুলিল্লাহ আমাদের ভাই হবে আর যদি মুসলমান হইতে না চাও তাহলে আর একটা সুযোগ আছে আর এটাও না হলে পরে গিয়ে যুদ্ধ হাজির যখন আসবেন হয় মুসলমান হো আর নয় ইমাল ইসলাম সাইদ মাঝখানে কোনো সুযোগই নাই এটা বললো অফিল হাদিস মুসলিম। তিনি এরপরে তিনি মৃত্যুবরণ করবেন স্বাভাবিক ভাবে তারপরে জানাজনার মাঝে পড়া হবে তামিল দেখো এই যে মুসলিম শরীফের রাস্তা রাস চল্লিশের রেজটাকে তিনি তাত্বিক দিচ্ছেন চল্লিশের রেজারটাকে তাত্বিক দিচ্ছেন যে ফয়াহ তামিল মুরাদ মজমুহি ফিলোটাই করা যেটাকে যে ছর বয়সে তিনি উঠে চলে গেছেন আবার পরে দুনিয়াতে আসবেন সাত বছর এই কথা বুঝছো তো সবগুলো হলো ওনার ওই কথার উপর ভিত্তি করে যে তিনি কবলার রফে ওনার বয়স ছিল বছর কিন্তু থেকে তিনি রুজু করছেন তাহলে এবার যে ওই তাহ কি কৌল আশি বছর বয়সে চলে গেছেন আবার সামনে এসে আরো চল্লিশ বছর থাকবেন তাহলে সাত এটা কথা। এরপরে উনি বিয়ে শি করবেন সন্তানা দিয়ে হবে তো এরপর মারা যাবেন তো মদিনা শরীফের রসুল সাল আলী ইসলামের পাশে একটা জায়গা এখনো রাখা আছে সেখানে মুসলমানরা তাকে এটা হবে জিবাহ আলী ইসলাম বলা হয় যে কারণে মানে আলিহি ইসলাম কথাটা লোকাবি হিসেবে নবীদের জন্য তো মাকসুস মারিয়ামের সঙ্গে আলিহাস্লাম বলা হয় না এই এইটা এটা আর কি কথা কেউ কেউ বলে কেউ রাজি আনহু বলে আর কেউ শুধু ইমাম মাহদি বা এতটুকু বলে কে বলছে তোমাকে জন্ম হয়। বরং আমরা যখন ছোট তখনই শুনছিলাম পাকিস্তানের অনেক বুজুর্গ যেন এই কাশ্মীর মধ্যে যেন এগুলো যদিও দলিল না বাকি তারপরও দু হাজার আট ইংরেজির ছয় ফেব্রুয়ারি ফিলিস্তিনের আল আকা টিভিতে ওখানকার একজন স্থানীয় আলেম শেখ ইসা বা ওনার একটা সাক্ষাৎকার প্রচার হয়েছে তো সাক্ষাৎকারে শেখে তিনি বলতেছেন যে আমাদের এক পরিচিত জন একজন ব্যক্তি তিনি আমাদেরকে শোনাইছেন যে আজ থেকে চার বছর আগে তিনি একদিন গাড়ি দিয়ে কোথায় যাচ্ছিলেন তো রাস্তার পাশে মহিলা বলল যে আমাকে একটু হাসপাতালে পৌঁছান তো ওই বৃদ্ধা মহিলাকে তিনি হাসপাতালে নিয়ে গেছেন হাসপাতালে ওই বৃদ্ধা মহিলার মেয়ের বাচ্চা হয়েছে তো ওই লোকটা এক ঘন্টার মতো হাসপাতালে বাইরে অপেক্ষা করছেন তো বৃদ্ধা মহিলা এক ঘন্টা পর মেয়ে মেয়ের বাচ্চাকে নিয়ে যখন আবার গাড়িতে আসছে গাড়িতে যখন উঠছে যে আমি সেই যুবক হব যাকে দজ্জাল হত্যা করবে এরপরে আবার জীবিত করবে এরপর আর কাউকে হত্যা করতে পারবে না এবং আর কাউকে হত্যা করতে আমি সেই যুবক হব এ কথাটা বলছে এত বিশেষ দু হাজার আটের ছয় ফেব্রুয়ারিতে সাক্ষাৎকার প্রচার হয় কয়েক মাস পরেই ইসরায়েলিরা গাজার উপরে হামলা করে প্রায় তেরোশোর মতো শিশু বাচ্চা হত্যা করছে এরপর প্রায় হাজার তিনেকের মতো শিশু বাচ্চা আহত করছে এর মাস ১০ কি এগারো মাস পরে ওই যে শেখ নেদার গাজার বড় আলেম ওনাকে একদম সপরিবারে শহীদ করে দিচ্ছে যেটা আসছে যেটা দেখা শেখে আরবিতে বলতে আরবি উচ্চারণগুলো গুলো ভালো একদমই স্পষ্ট তো এটা এটা যদিও একটা খবর আর স্বাভাবিক খবর হিসেবে এটা ইয়াহতাবিল সিদ্া দুটাই সত্য হইতে পারে মৃত্যু হইতে পারে কিন্তু এখানে একটা জিনিস হলো এটা যদি বাস্তবে ওয়াকের খেলাফ হয় টিভির মধ্যে একটা জিনিস প্রচার করবে একটা খবর আর এটা মনে হয় না কেউ করবে এই যে এখানে আছে বাইরে কত কিতাবাদী আছে নেহায়তুল আলম আছে তারপরে তেস্রী জঙ্গে আজিম মাহদি ওদের এইগুলোর মধ্যে যেটা তোমরা পড়বা যে হাজির মাহদির আলী ইসলামের আসার ছয় কি সপ্তম বছর সেই হিসাবে এই চারশো তো কয়দিন যেন হয় হিসাবটা করলে কয়দিন তো প্রথম দিনটা যে এক বছরের সমান হবে সবাই উপলব্ধি করতে পারবে মানে বছর স্বাভাবিকভাবে এক বছরের সমানই হবে এটা জিজ্ঞেস করার পরে সাহাবীরে জিজ্ঞেস করলেন আমরা কি তখন একদিনের নামাজই পড়বো না কিন্তু ঘড়ির টাইম ঠিকই চলতে থাকবে কিন্তু সূর্য দেখা যাবে যে ওই কয়েক মাস পার হয়ে গেছে এখনো সূর্য পূর্ব দিকে আছে এটা এরপরে একদম সে সারা দুনিয়ায় মোটামুটি বিচরণ করে ফেললো মক্কামুদ্দিনা বাদ দিয়ে সব জায়গায় সে যাবে অনেক লোককে হত্যা করবে যারা তাকে মানবে না তো কেমন আলামত যেগুলো কিতাবাদের মধ্যে আসছে হত্যা করবে যেই তাকে মানবে না তারই হত্যা করবে এইভাবে চলতে থাকবে হাদিসের মধ্যে আসছে যে এক সামনে আসবে তো কাছে তখনও যাইতে পারে নাই দরজালের যারা থাকবে ইহুদি বা হবে ওরা তাকে ধরবে ধরা পর তুমি কোথায় যাচ্ছ বলবে যে ওই নতুন যে লোকটার আবির্ভাব হয়েছে তার কাছে যাচ্ছি তুমি কি আমাদের রবের মানানো না তো বললো যে সে ওই যুবকটা বলবে যে আমার আমাদের রব তো কোনো অস্পষ্ট না তোর ওরা বলবে যে হত্যা করো ধরে দরজালের কাছে নেওয়ার পরে এরপরে দরজালে কিছু কথাবার্তা জিজ্ঞেস করবে পরে দেখে বলবে যে পুরো ইয়কিনের সাথে আমি বলতেছি তুমি সেই দজ্জাল যার কথা রসুক সাল আলিয়া হাদিসে বলছে তোর সেই অন্যদেরকে বলবে যে আমি যদি তাকে হত্যা করে ফেলি ও না এটা না এরপর তাকে ঘর থেকে ফেলবে একদম পুরো থেকে একদম পুরো করার দিয়ে অর্ধেক দুই ভাগ করে ফেলবে হাঁটতে থাকবে অন্যদেরকে বলবে তার নিজের বরত্বটা জাহির করবে পরে আবার ইশারা দেবে আবার জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে ওই যুবকটা পরে বলবে যে এবার আমার পূর্ণ হয়েছে যে তুমি সেই তার তুই সেই তার চাল এরপর আবার তার জবাই করতেছে এবার এইবার জবাই করবে যে এবার জবাই করতে পারবে না এবার এই জায়গা দেখবে আল্লাহ তালা পিতল দিয়ে মোড়াই দেবে পরে ধরে হাতে আর জাহান্ন জাহান্নার লোকজন দেখবে যে জাহ্নায় ফেলে দিতেছে জাহ্নায় ফেলবে আর জাহনাতে ফেলে দেবে হাদিসের মধ্যে আসছে যে সে হবে আফজাল সোহাদা এই যে যুবকটার কথা বলছে এর আর কাউকে হত্যা করতে পারবে না সে এই যে এলে জবাই করতে পারেনি এরপরে আর হত্যা করতে পারবেন এটা হাদিসের মধ্যে আসছে তো যে ঘটনাটা বললো এই ঘটনার মধ্যে যুবকটা কথা বলা হয়েছে এখন ওই যেটা আগে বলছে মানে যদি এটা সত্য হয় কারণ নিশ্চিত করে তো বলা যাবে না এখনো যদি এটা সত্য হয় তাহলে এবার হিসাব মিলাম দু হাজার চার এটা ইয়া হয়েছে প্রচার হয়েছে ঘটনাটা হলো আর চার বছর আগের মানে বাচ্চার জন্মটা হয়েছে চার বছর আগে তার মানে দু হাজার চারেজের শব্দটা ছিল সাব্বন সাব্বুনের এথলাখ হয় বিশ একুশ বাইশ এই এই বয়সটার ভিতরে সাবুন শব্দের এতলাখটা হয় ছয় থেকে সাত বছর পর এবার দুনিয়ার পরিস্থিতি বিশেষ করে আরব মামা পরিস্থিতি সম্বন্ধে যাদের মোটামুটি ধারণা আছে তাদের বক্তব্য হলো যে হতে পারে হতে পারে এটা ঘটনাটা হয়ে যেতে পারে আর আমাদের বুজুগের যেটা বললাম যে আমরা যখন ছোট ছিলাম কৌথলো থাকেই স্বাভাবিক তোমাদের শুনছিলাম এক বুজুর্গ বুজুর্গের ইয়া চোদ্দশো চারে আমরা শুনছি আমিও শুনছি যে ওদের যে সামরিক ঘাটি ওটার মধ্যে নাকি একটা কথা লেখা আছে যে আমাদের এই খুদা না একটা বলে ও চিদা আমাদের মাঝে আসবে লেখা আছে আর ওদের তোমার আমাদের কিতাবাদি গুলো তাদের পড়া আছে না মুস্তা শিরিক গ্রুপ আছে না এই তোমরা জানো না মুস্তা হলো যারা এই প্রাচ্যের কিতাবাদি পড়ে মানে কোরআন হাদিস পড়ে তাকে ইসমানী সাহেবের সফর নামাতে দেখছিলাম যে আপনাকে নিয়ে যাই। তো গাড়িতে করে থামা হলো পরে দেখতেছি যে কোন জায়গায় লেখা দারুল ইফতা কোন জায়গায় দারুল হাদিফ এরকম লেখা আছে পরে বলল যে এটা হলো ইহুদিদের নিয়ন্ত্রিত একটা ইসলামী মাদ্রাসা জামিয়া ইসলাম আর কি তো ওখানে দের কোন হুকুম আহকাম দিয়ে মুসলমানদের সাধারণ মুসলমানদের উপরে শুক শুভ ঝালা যাবে এই ফিকির তারা করে সেগুলো তো তাদের নিশ্চিত পড়া আছে